রাজকুমারী যে পড়েছিল কুড়িটি স্কার্ট এটা হল হল্যান্ড দেশের গল্প যেখানকার মানুষদের বলা হয় ডাচ হল্যান্ডে অনেক অনেক শতাব্দী আগে থাকতো এক রাজা ও রানী তাদের ছিল এক অপরূপ সুন্দরী রাজকন্যা রাজকন্যাকে যে এত সুন্দর দেখতে সেটা সে খুব ভালো করেই জানত তাই দেশের লোকেরা যেমন তার মুখের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসত তার চেয়েও সে নিজে বেশি ভালোবাসত নিজের মুখ দেখতে সেই সময় তো আর আয়না বা অন্য কোনো ধাতু ছিল না তাই রাজকন্যা জঙ্গলে যেত ঝিলের পারে গিয়ে জলে তার অপরূপ প্রতিবিম্ব দেখত তারপর প্রকৃতি আর জঙ্গলের প্রতি তার এত ভালোবাসা ছিল যে সারা দিন মধ্যে খেলা দিনে সকাল থেকে সন্ধে অব্দি পশু পাখিদের চুল দেখে মনে হতো যেন পাখির বাসা ও আমার প্রিয় রাজকুমারী আমি কি করে তোমার চুল ঠিক করি বলতো দেখি আমি জানি না সেটা তোমার কাজ দয়াকর এখানে এসে বসো আমি চুল বেঁধে দিই একটা গর্ধব তুমি আমাকে এরকম বাজে কথা বললে শুনি কটু কথা আমাকে কেউ কখনো বলেনি ভালো করে চুল আচরাতে শেখো তারপরে কটু কথা কি কিনা দেখা যাবে গর্ধব জলটা কি গরম এখানে কি কেউ একটা কার্য ঠিক করতে পারে না তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলে যে রাজকন্যার ব্যবহার তার মুখের মতো সুন্দর নয় জঙ্গলে পশু পাখিদের সাথে খেলে চুল পাখির বাসা করে বাড়ি ফেরা তো ঠিক আছে কিন্তু দাস অপমান করা এইভাবে তাদের অনেকেই তার চেয়ে বয়সে অনেক বড়। তারপরে তারা তো যথাসাধ্য চেষ্টা করছে ঠিকমতো কাজ করার এটা মেনে নেওয়া যায় না রানী রাজাকে তাদের মেয়ের এই স্বভাবের কথা বললো কিন্তু দেখো আমাদের মেয়ে কিন্তু অত খারাপ না রানী ও আমার মতো জঙ্গল পশু পাখি এইসব ভালোবাসে দেখো ও সেই জঙ্গলে একটা আহত বাছুরকে দেখতে পেয়ে কি যত্নটাই না করেছিল মনে নেই বাগানে কিভাবে পাখির ঘিরে ধরে। যদিও রাজা রাজকনার পশু প্রেম দেখে শান্তনা খোঁজে কিন্তু দুশ্চিন্তা করে যে কি ধরনের রানী হবে তার মে। মনে এই দুশ্চিন্তা নিয়ে সে জঙ্গলের সেই প্রিয় জায়গাটাতে যায় যেখানে একসময় তার প্রিয় বন্ধু ও গাছ দাঁড়িয়ে থাকতো। অনেক অনেক বছর আগেকার কথা যখন রাজা ছিল দশ বছরের রাজপুত্র আমাদের কাঠের দরকার তাহলে কোন মরা গাছ খুঁজে নাও আমি কিছুতেই এই গাছটাকে মরতে দেব না তাও যদি জোর করো তাহলে আগে কোঠা দি আমাকে কাটো তারপরে গাছ বুঝলে তাই অগত্যা কাঠুরেদের ও গাছ না কেটেই সেখান থেকে ফিরে যেতে হলো। রাজপুত্র দাবি করল একজন রাজপ্রহরীকে জঙ্গলে পাহারা দিতে হবে যাতে কেউ জীবন্ত গাছ না কাটতে পারে আর কাঠ লাগলে শুধু মরা গাছ কেটে নিয়ে যায় কেউ যেন পশু শিকার না করে আর পাখিদের ধরতে না পারে আর একদিন যখন বালক রাজা জঙ্গলে খেলছিল ছটফট করছে আর ক্ষতটা বেশ গভীর রাজা মোষটাকে প্রাসাদে নিয়ে গেল আর দিন রাত তার সেবা করলো যতদিন না সেটা সম্পূর্ণ সুস্থ হয়ে আবার জঙ্গলে ফিরে না যায় যখন সেই বালক রাজপুত্র আরো বড় হলো এখন তার বয়স কুড়ি বছর দেখা করতে এলো এসে দেখে তোমাকে এমন শুকনো দেখাচ্ছে কেন আমি এক্ষুনি বৈদ্যকে ডেকে বা একজন মালিকে বা যারা তোমাকে বাঁচাতে পারবে কোন লাভ হবে না যুবরাজে গেছে এবার আমার আত্মাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে তুমি আমার উপর অনেক দয়া করেছো আর বহুবার আমার প্রাণ রক্ষা করেছো। এবার সময় এসেছে তার দেবার তোমাকে। তুমি ছোট্ট মোষ তোমাকেও খুব ক্লান্ত বিধ্বস্ত মনে হচ্ছে ওকার আমি ওলাম দুই ভাই আমাদের অভিশাপ দেওয়া হয় একজন গাছ আর একজন পশু হয়ে থাকতে হবে আর এখন সেই অভিশাপের সময় শেষ হয়ে আসছে এখন আমাদের ফিরে যাবার সময় এসে গেছে। কিন্তু আমরা চলে যাওয়ার আগে ও মহান রাজকুমার আমরা আশীর্বাদ করতে চাই যেন তোমার দেশ অপার সমৃদ্ধি আর সুখের মুখ দেখে তোমার দয়ালু মনের এটাই হলো পুরস্কার जो मरे जा चिरुनी बाल तुम्हें कटे ने तुमार मेर जख सतर बचर हो तक से छ दिए स्ट बनिए दे जखनी दुरव्यवहार कर स्ार्ट पर दे তারপর সে একদিন একটা বেগুনি ফুল খুঁজে পাবে অন্ধকার জঙ্গল পরিণত হবে এক রঙিন ফুলের প্রান্তরে সেই ফুল দিয়ে তোমার লোকেরা নরম আর উচ্চ কাপড় তৈরি করবে যা মানুষ আগে কখনোই আবিষ্কার করেনি আর তোমার দেশ এই পৃথিবীর অন্যতম সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত হবে আজকে এত বছর পরে রাজা জঙ্গলের মাঝে দাঁড়িয়ে সেই কথাগুলো ভাবছিল যা তার পুরনো বন্ধু ওক আর বন্য মোষ তাকে বলে গেছিল তার চিন্তিত মন আশার আলু দেখতে পেল আর এই কথা ভাবতে ভাবতে রাজা তক্ষণি প্রাসাদে ফিরে গেল ও গাছের ছাল দিয়ে সেখানে রাজকন্যাকে ডাকা হলো সে যখন এলো শুনলাম যে তুমি আবার দূর ব্যবহার করেছো বাবা ওরা সব এমন যে আমি অনেক হয়েছে এরপর থেকে তুমি এটা দিয়ে কিন্তু চুল আঁচড়াবে আর এখন থেকে যখনই দূর করবে তখনই এটা পরে নেবে বাবা কিন্তু কোনো প্রশ্ন নয় কোনো আলোচনা নয় এক্ষুনি পর এটা আর তাই কি হলো যখন রাজকন্যা দুর্ব্যবহার করে রাগারাগি করে তাকে সেই কাঠের স্কার্ট পরানো হয় রাজকন্যার এটা মোটেই পছন্দ নয় তবে তার স্বভাব শোধরাতে শুরু করে যতবার রাজকন্যা বন্য মোষের সিংয়ের তৈরি চিরুনি দিয়ে চুল আঁচড়ায় তার স্বভাব ধীরে ধীরে বদলাতে থাকে এই চিরুনিটা দিয়ে আচড়াতে খুব আরাম লাগে কি মোলা কিন্তু তোমার চুলে খুবই দুঃখিতা তোমার কিছু হয়নি যখন তাহলে ঠিক আছে চিন্তা না যে কেউ আছাড় খেয়ে পড়তে পারে সবাই তো এমন অদ্ভুত পরিবর্তন দেখে অবাক সেই উদ্ধত ও স্বার্থপর রাজকন্যা কি করে বদলে গেল তার স্বভাব তার মুখের মতো সুন্দর হয়ে গেল। তাকে আর সেই কাঠের কাঠ পড়তে হয় না সে এখন দেশের সবচেয়ে ভদ্র মিষ্টিভাষী মেয়ে একদিন সে রোজকার মতো জঙ্গলে গেছে এখানে সেই পুরনো ওগ গাছটা ছিল সেখানে গেছে সেখানে সে অবাক হয়ে দেখে দেখো কি পেয়েছি আমি অদ্ভুত সুন্দর দেখতে এটা কোনো সাধারণ ফুল নয় মা এটা হলো তন্তু তন্তু সেটা আবার কি পর তার মাসি প্রাসাদের দেখালো যে কিভাবে ডাটিটা তন্তু বের করতে হয় আর তা দিয়ে নরম মোলায়েম সুন্দর কাপড় বোনা যায় কিছুদিনের মধ্যেই সারা জঙ্গল ওই ফুলের প্রান্তরে পরিণত হলো আর রাজ্যের সবাই সেই ফুলের তন্তু দিয়ে বুনতে লাগলো নরম কাপড় আর একটা এনে দাও দেখো রকম ঘের হয়েছে আমাকে আরো একটা এনে দাও ও আমি যত বেশি পরবো তত সুন্দর দেখাবে আমাকে আরো একটা এনে দাও আমায় রাজকন্যাল সব মেয়েরা সব মহিলারা সব কনেরা একসাথে কুড়িটা স্কার্ট পরতে শুরু করলো আর সেই রাজকন্যা শুরু করা ফ্যাশন এখনো হল্যান্ডে ডাচ মেয়েদের মধ্যে প্রচলিত আছে সেই ফ্যাশন যার প্রচলন করে সেই রাজকন্যা যে পড়তো কুড়িটা স্কার্ট সবচেয়ে জরুরি হলো এটা আমাদের খেয়াল করতে হবে যে এই রাজকন্যাকে একদিন কাঠের তৈরি স্কার্ট পরতে হয়েছিল আর এখন সে পড়তে পারে এমন নরম কাপড়ের তৈরি স্কার্ট যে কুড়িটা স্কার্ট একসাথে পরলেও তার কোনো কষ্ট হয় না যখন আমরা আমাদের ভুল বুঝে সেটা শোধরাবার চেষ্টা করি তখন মন হালকা হয় আর আমরা আনন্দে থাকতে পারি তখন আমাদের চারপাশের মানুষও স্বস্তি পায় আর আমরা যা করি তারা তাতে যোগ দেয় যখন রাজকন্যা মিষ্টি ও নম্র স্বভাবের হয়ে গেলো তখন কেউ আর তার দুর্ব্যবহারের কথা বলতো না যখন আমরা নিজেদের বদভ্যেস ত্যাগ করি তখন অন্যরাও আমাদের ক্ষমা করে দেয় জগতের এটাই হলো রীতি